জীব জন্তুর অধিকার আমি মোহাম্মদ মাদানি আপনারা দেখছেন বিশ টিভি বাংলা কিভাবে ইসলাম इधिकार देख प्रति मंगलवार सन्धार पांच ट्रचार रोटादे बांगल्प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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল এবং কাশের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন হয়েছি আমরা আলোচনা করছি সুরাত হাজাব থেকে এবং সুরাত হাজাবের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি আমাদের আলোচনা শুরু হচ্ছে বাস নম্বর উনসত্তর নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আমরা অনেক সময় নামাজের মধ্যেও ইমাম সাহেবদেরকে আয়াতগুলো পড়তে শুনি দেখি আল্লাহ কি বলছেন কোনো কলম ফুমি কালু কন দৌল হ দিন ক কৌ লফিলক দুসুল হক হে ওই শোকে রা তোমরা যারা ইমান এনেছো তোমরা তাদের মতন হবে না যারা মৌসা কষ্ট দিয়েছিল আর আল্লাহ সেই জিনিস থেকে দিয়েছিলেন আর নিশ্চয়ই মৌসা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়ই ছিল হে ওই লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমরা ভয় করো আর সব সময় সত্য কথা বলো আল্লাহ তোমাদের আমলগুলোকে গুলোকে সংশোধন করে দিবেন আর গোনাগুলোকে মাফ করে দিবেন যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে আনুগত্য করে চলে অবশ্যই তারা চূড়ান্ত ভাবে সফল কাম হয় আপনারা বুঝতেই পাচ্ছেন তর্জমা শুনে জায়াতগুলো কত গুরুত্বপূর্ণ আসলে সময় যদিও ব্যবধান কিন্তু মানুষের স্বভাব কিন্তু একই রকম হ্যাবিট কিন্তু খুব একটা পরিবর্তন হয় না কোনটা জামানা কোনটা ঈসা আলাই কোনোটা নুহ আলামের জামানা কোনটা ইব্রাহিম আলাই সালামের জামানা বা কোনোটা নবী মুহাম্মদ সাল্লা আলাই জামানা কিন্তু যারা কষ্ট দিয়েছে নবী রসুলকে অপবাদ দিয়েছে এরা অপবাদ দিয়ে বলল তিনি হলেন দিল তারা কাউকে পাগল বলল কাউকে জাদুকর বললো কত কিছু তারা করলো কিভাবে তারা কষ্ট দিয়েছিল সেই প্রসঙ্গ আল্লাহ এখানে বলছেন আর বুখারি শরীফের মধ্যে এসেছে একজন সভ্য মানুষ ছিলেন লজ্জাশীল মডেস্ট মানুষ ছিলেন এবং নিজেকে সবসময় তিনি ঢেকে রাখতেন তারপরে কি হল আজাহ আজাহ বাণী ইসরায়েল বাণী ইসরায়েলের দুষ্ট লোকেরা তাকে কষ্ট দেওয়া শুরু করলো ফলু এবং তারা বলল। ما يتستر هذا التستر الا من عيب في جلده اما برص واما ادرا واما افى ترى اي যে এত ঢেকে রাখে موسی নিশ্চয়ই তার মনে হয় তার চামড়া মনে হয় সাদা হয়ে গেছে এই অসুবিধা মনে হয় তার আছে অথবা অন্য কোন জিনিসের তার অসুবিধা আছে موسیٰ علیہ السلام একদিন এক একা ছিলেন حجر، তিনি তার জামা কাপড় কে খুলে রাখলেন একটা পাথরের উপরে তিনি তার জামা কাপড় কে পাথরের উপর থেকে কালেক্ট করার জন্য যখন নিতে গেলেন আল্লাহর কি ফয়সালা এই পাথরের খন্ডটা মুসা আলাইহাল্লাম এর কাপড় নিয়ে দৌড়ানো শুরু আসাহু হাজার করলাম তার লাঠিটাকে হাতে নিলেন লাঠিটা হাতে নিয়ে পাথরের পিছনে পিছনে তিনি দৌড়ানো শুরু করলেন তিনি বলতে থাকলেন সাউবি হাজার সাউবি হাজার সাউবি হাজার এই পাথর আমার কাপড় দে এই পাথর আমার কাপড় দে এই পাথর আমার কাপড় দে এরপরে কি হল হাত ইসরা গিয়ে তারা দেখলো আহ একদম পরিপূর্ণ ভাবে সুন্দর ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা তারা দেখে ফেললো আর কাপড় নিয়ে থামল আশা তিনি তার কাপড়কে কালেক্ট করলেন ফালা বিশাহ এটাকে তিনি পরে ফেললেন ও তফিকা বেল হাজার লাঠি দিয়ে পাথরের উপরে তিনি আঘাত করতে থাকলেন একের পরে তিনি তার ওই পাথরের উপরে আঘাত করতে থাকলেন এত জোরে জোরে তিনি রাগ করে হিট করেছেন তিন চার পাঁচটা দাগ এখানে পড়ে গিয়েছে তাহলে দেখেন মোসা আলহ সালামের যে কোনো অসুবিধাত ছিল না এটা আল্লাহ সুহান তার থেকে বারা আদ দিয়েছেন বিশেষ করে মা আয়সা সিদ্দিকার তাল আনহা আল্লাহর নবীর স্ত্রী তার ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছিল বহতান দেয়া হয়েছিল সেখান থেকে আল্লাহ সুবাহ আল্লাহ নবী কে আল্লাহ নবীর হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো বাকা কথা বলো না বাঁকা জিনিসকে আল্লাহ পছন্দ করেন না কারণ আল্লাহ রাস্তার নাম হলো সেরাত আল মুস্তাকিম যেই পথ আল্লাহ পছন্দ করেন সোজা পথ স্ট্রেইট পথ কোন হেয়ারান দেওয়ার পথ আল্লাহ রবীন্দন পছন্দ করেন না যেই রাস্তার মধ্যে বিভিন্ন বেন্ডিং আছে বাঁকা আছে কুজা আছে অমুক আছে তমুক আছে আল্লাহ এটা পছন্দ করেন না এই আয়াত তো আমরা খুদ্ুল হাজাতের মধ্যে পড়ি বিবাহের ক্ষুদার সময় আমরা এই আয়াত পড়ে থাকি আল্লাহ ভয় না থাকলে অন্য কোন কিছুর ভয়ে আমাদের জীবন কখনো পরিবর্তন হবে না এবং সুর আল ইমরানের মধ্যে আল্লাহ তালা বলেছেন তোমরা ভয় করো আর যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হও ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না কখন মরবো তো জানি না আমরা কেউ কেউ জানি নো অন্য कार मरण घंटा कौन बजे तो मध्य आज मानव दुरबलता चेष्टा करबल आलमीन के हक आदाय भय करते हक आदाय सम्भव कारो पक्ष सम्भव ना এমতো অবস্থাতে কি হবে আর চেষ্টা করার পর ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করবেন কারণ মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ রাহমিন কিছু মানুষের উপরে চাপান না আমরা এই আর সোজা কথা বলা এই সম্পর্কে বিরতিতে যাইতে হবে আমাদেরকে বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক ভেরি ভেরি সুনাম মানবতার পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে সব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর অ साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाशे যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানিয়ে রাখবো তিনি शाहिद्ला खान मदनी हाफिज बिन बिन मदन डरबुल्लाजफ्ल हसन अब्दुर जहांगीराम दायित जान देखीद আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সাদদের বাহিরে আল্লাহ সুভায়না হওয়া তা এলাকার উপরে কোনো কিছু ছাপাই দেন না এটা আল্লাহ নিয়ম আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহ সুহায় না হুয়া তাকে আমরা ভয় করি তাহলে আল্লাহ আমাদের উপরে রহম করবেন আমাদের কি করবেন আল্লাহ পরে আমরা কথা বলতে গিয়ে যেন সোজা কথা বলি টক সোজা কথা যেন আমরা বলি বাকা কথা যেন আমরা না বলি মানুষকে যেন বিভ্রাটের মধ্যে না ফেলি কথা সত্য কথাটাই হলো কথা সঠিক কথা আর আমরা সবসময় যেন সত্যের সাথে থাকি আমরা সবসময় যেন হকের সাথে থাকি আল্লাহ হকিল আল্লাহ নিজেও হক কথা বলেন রাস্তা দেখেন তিনি আর আল্লাহ আমাদেরকে বলেছেন কথা সঠিক কথা তোমরা বলবে লাভ হবে কি দুটো জিনিস আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো আর সোজা কথা বলো লাভ হবে কি তাতে আল্লাহ তোমাদের আমল গুলোকে করে দিবেন আর কি করবেন ইসলাহ জিনিসটা কিন্তু খুবই দরকার ইসলাহ যদি না হয় তাহলে কিন্তু এফসাদ হয়ে যায় ফাসাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা যদি আল্লাহকে কে ভয় করি कथा जो सत्य बोली सोजा बोली सब बड़ जिन संशोधन जदिमा होते ना उन्नति होना जिन उन्नति होना जतना संशोधन कराना जाए ইসল করা না যায় ততক্ষণ পর্যন্ত কোন জিনিসের উন্নতি হয় না আল্লাহ আমাদেরকে এখানে যদি আল্লাহকে ভয় করি আর সত্য কথা কথা বলি বলি। আল্লাহ কে আর আমাদের অন্যায় হবে ভুল হবে আমরা মানুষ আমাদের বাবা আদম আলি সাল্লাম ভুল করেছেন আমাদেরকে ইনসান বলা হয় ইনসান অনেকে বলে নিসিয়ান থেকে আসছে ভুলে যাওয়া মনে না থাকা এটাই আমাদের একটা নেচার হলো আমরা ভুলে যাই আমাদের মনে থাকে না যদি আমরা আল্লাহকে ভয় করি আর সত্য কথা বলি আল্লাহ তাহলে আমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন আর কি করবেন আল্লাহ আমাদের করে দিবেন। গুনাহ মাপের বিষয়টা অনেক বড় আমরা গুনাগার গোনা হয়ে গেলে আল্লাহর কাছে আমাদের মাপ চাইতে হবে না সালের এবং আমি দৈনিক আমার রবের কাছে সত্তর বারের বেশি দোয়া করে থাকি অথচ নবীর আগের পিছনের সব গুণাহ মাফ কবিরা গুণা হলো বড় বড় গুণা কবিরা গুণা কাবায়ের কি হাদিসের মধ্যে এসেছে যেমন আল্লাহর সঙ্গে শরিক করা জেনা করা চুরি করা মা বাবের অবাধ্য হওয়া এবং আরো ফর জাদু করা এর কিতাবের মধ্যে এটা বলাও আছে বিভিন্ন টেলিভিশন এর উপরে মেজার সিন এর উপরে আপনার ডিসকাশনও হয় আপনারা অনেকে খেয়াল করে থাকবেন কবিরা গুনার জন্য কন্ডিশন হলো যে কবিরা থেকে আপনার স্পেসিফিকলি তওবা করতে হবে তহবা না করলে সাধারণত কবিরা গোনাগুলো আল্লাহ মাফ করেন না আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন তারপরে বিষয়টা যেহেতু বড় মেজর এজন্য জন্য কবিরা গোনার জন্য তওবাটা শর্ত আল্লাহর কাছে সরি বলতে হবে তহবার অর্থ হলো আপনি মনে মনে খুব অনুশোসনা ফিল করবেন আল্লাহর কাছে সরি বলবেন আর জীবনে এটাকে কখনো রিপিট করবেন না আগে যেভাবে অন্যায় করেছেন এর থেকে দ্বিগুণ গতিতে আপনি ভালো কাজ করবেন आर कारो हक नष्ट रिटार्न कर हक के फ शर्त रिटार्न रिंग सबा भ रखी कबिरा गुना गल रबुल आलमी कारणे माफ कर दें आल्ला তোমরা যদি ওই সমস্ত বড়ো বড়ো কবিরা গুন আজাদ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে এটা থেকে যদি ফিরে থাকতে পারো কি হবে নাম তাহলে আর আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো আল্লাহ আকবার আরাক এক আয়তের মধ্যে বলেছেন আল্লাহ রবাহিন ছোট ছোট গুনা যেগুলো হয়ে যায় ভালো আমলের কারণে আল্লাহ রবিনো মাফ করে দেন হাসনাত ভালো আমল ইউজ হিব না সারাব আমলকে রিমুভ করে দেয় এই গুনা দ্বারা কোন গুনা murad. এই গুনা দ্বারা যদি কবিরা গুনা মুরাদ হয় উদ্দেশ্য হয় তাহলে এখানে যেহেতু আল্লাহকে ভয় করা সত্য কথা আল্লাহ সেই কবিরা এখানে সগীরার কথা বলেছেন আল্লাহ রবাহিন যেটা তল এ সালে কারণে ভালো আমলের কারণে আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ দুটোর যে কোনো একটা এখানে হতে পারে দুই গুনার যে কোনো গুণা এখানে উদ্দেশ্য হতে পারে দেখেন কত স্পেসিফিক কথা আর যেই ব্যক্তি আল্লাহর এত করবে আল্লাহর অনুসরণ করবে আর রসুলের অনুসরণ করবে ফকিমা সে বড় ধরনের বিজয় লাভ করবে তাহলে আমাদের বিজয় আমাদের কামিয়াবি আমাদের আমাদের ভালো অর্জন নির্ভর করে দুই জিনিসের উপরে এক হলো আল্লাহ রবুল আলমিনের এত করা আর একটা হলো রসুল সাল্লাহ আলহি ও এত করা আর আমরা করতে হবে নবী মুহ এবং আল্লাহর আনুগত্য ইন্টার রিলেটেড একটা আর সঙ্গে জড়িত আমরা যদি আল্লাহর নবীকে আনুগত্য করি তাহলে সরাসরি আল্লাহ সুহান্য হবে যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহ যদি আমাদের দায়িত্ব হলো যে আমরা প্রথমত আল্লাহ সুহান করে ভয় করব। আমাদের মধ্যে তাকুয়া থাকবে আর তাকুয়ার ব্যাখ্যা আমরা অনেকবার করেছি কেউ দেখেনা আল্লাহ দেখেন জিনিস। مانسکتا যদি আমরা করতে سب تھے আমরা সফল কাম হয়ে کام সম্মানিত ভাইরা سمانت اللہ تعالی সবাইকে سبلہ এবং নবীর অনুসারীদের অন্তর্ভুক্ত করুন আর দুনিয়া এবং আখেরাতের কামিয়া বিদান করুন আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে show one तुम नाम जकत दाओ जो सम्पद के विशुद्ध कर